98.3 रोमांचकर दिए सजान विशेष निवेदन सनडे सज आपनर जन सत्यजित रेखा स्पटलाइट सत्यजित रोसरा मे उन्नीस एकुश साले বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় এক বিরাট ব্যক্তিত্ব একদিকে যেমন পরিচালনা করেছেন একের পর এক অবিশ্বাস্য চলচ্চিত্র অন্যদিকে তেমনই পাল্লা দিয়ে আমাদের উপহার দিয়েছেন ফেলুদা প্রফেসর শঙ্কু তারিণী কুড়োর মতোন চরিত্র ও অজস্র ছোট গল্প উনিশশো সালে অ্যাবস্ট্রাকশন নামে একটি ইংরেজি গল্প দিয়ে লেখার জগতে সত্যজিতের আত্মপ্রকাশ ১৯৬১ সালে সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ উপলক্ষে বাংলা সাহিত্য রচনা শুরু বাকিটা ইতিহাস তার সারা জীবনের কাজের জন্য ভূষিত হয়েছেন নানান সম্মান ও পুরস্কারে। সাহিত্য রচনার জন্য পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার আনন্দ পুরস্কার ইত্যাদি আমাদের আজকের গল্প স্পটলাইট আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প একশো এক এই বইটি থেকে গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় উনিশশো বিরাশি সালে গল্প সমক গল্পের সূত্রধার আমি মীর শুরু হচ্ছে স্পটলাইট ছোটানাগপুরের এই ছোট শহরটায় পূজো ছুটি কাটাতে আমরা আগে অনেকবার এসেছি আরও বাঙালিরা আসে কেউ কেউ নিজেদের বাড়িতে থাকে কেউ কেউ বাড়ি বাংলো হোটেল ভাড়া করে থাকে দিন দশেক অন্তত মাস ছয়েক আয়ু বাড়িয়ে নিয়ে আবার যে যার জায়গায় ফিরে যায় বাবা বলেন আজকাল আর খাবার দাবার আগের মতো সস্তা নেই ঠিকই কিন্তু জলবায়ুটা তো ফ্রি আর সেটার কোয়ালিটি যে পড়ে গেছে সে তো কেউ বলতে পারবে না দলে ভারী হয়ে আসি তাই গাড়ি ঘোড়া সিনেমা থিয়েটার দোকান পাট না থাকলেও দশটা দিন দারুণ যায়। একটা দারুণের ছুটির সঙ্গে আরেকটা বছরের ছুটির তফাৎ কি এটা জিজ্ঞেস করলে মুশকিলে পড়তে হবে কারণ চারবেলা খাওয়া এক সেই মুরগির মাংস ডিম অড়হর ডাল বাড়িতে দোয়া গরু দুধ বাড়ির গাছে জামরুল পেয়ারা দিনের রুটিনও এক রাত দশটায় ঘুম ভোর ছটায় ওঠা দুপুরে তাস মোনাপ্লি বিকেলে চায়ের পর রাজা পাহাড় অব্দি ইভিনিং ওয়াক অন্তত একদিন কালি ঝোড়ার ধারে পিকনিক দিনে ঝলমলে রোদ আর তুলো পেজা মেঘ রাত্রির আকাশের এ মাথা থেকে ও মাথা ছড়ানো ছায়াপথ কাক শালিক কাঠবেড়াল গুবরে, ভোমরা গিরগিটি কাচপোকা কুচফল সব এক কিন্তু এবার নয় এবার একটা তফাত হল অংশুমান চ্যাটার্জিকে আমার তেমন ভালো না লাগলে কি হল সে হচ্ছে পশ্চিম বাংলার সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় ফিল্মস্টার আমার ছোট বোন শর্মী ওর ১২ বছর বয়স তার একটা পুরো বড় বঙ্গলিপি খাতা ভরিয়ে ফেলেছে ফিল্ম পত্রিকা থেকে কাটা অংশুমান চ্যাটার্জির ছবি দিয়ে আমার ক্লাসের ছেলেদের মধ্যেও তার ফ্যানের অভাব নেই এর মধ্যেই তারা অংশুমানের চুলে স্টাইল নকল করছে ওর মতো ভারী গলায় ভুরু তুলে কথা বলার চেষ্টা করছে শার্টের নিচে গেঞ্জি পরে না ওপরে তিনটে বোতাম খোলা রাখে সেই অংশমান বাড়ি ভাড়া করে ছুটি কাটাতে এসেছে এই শহরে সঙ্গে পোলারাইজড কাঁচের জানলাওয়ালা গাড়ি। সেবার আন্দামান যাবার সময় দেখেছিলাম আমাদের জাহাজ ঢেউ তুলে চলেছে আর আশেপাশের ছোট নৌকো সেই ঢেউ এ নাকানি চোবানি খাচ্ছে অংশুমান জাহাজ বাড়ি থেকে রাস্তায় বেরোলে এখানকার পানসেন বাঙালি সেই রকম অবস্থা হয় ছেলে বুড়ো মেয়ে পুরুষ কেউ বাদ যায় না মোট কথা এই একর্তি শহরে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি ছোট মামা ছবি টবি দেখেন না তার শখ হল পাম স্ট্রিট তিনি বললেন ছেলেটার জশের রেখাটা না একবার দেখে আসতে হচ্ছে এই সুযোগ কলকাতায় আসবে না অংশুমানোর মোড়া পাপা দই তবে সবচেয়ে বেশি ভালোবাসে মা একটা দীর্ঘশ্বাস ফেললেন বাবা বললেন খেতে বলতে তো আপত্তি নেই হয়তো বললে আসবেও সেই নিয়ে একটা ফিচার লিখতে সে বলল এই ফাঁকে অংশুমানের সঙ্গে একটা সাক্ষাৎকারের সুযোগ তাকে নিতেই হবে লোকটা তিনশো সাতষট্টি দিনা কি করে পেল সেটাই তো একটা স্টোরি একমাত্র ছোটদারি কোনো তাপ নেই ও প্রেসিডেন্সিতে পড়া ভয়ঙ্কর সিরিয়াস ছেলে ফিল্ম সোসাইটির মেম্বার জার্মান সুইডিশ ফরাসি কিউবান ব্রাজিলিয়ান ছবি দেখে বাংলা ছবি নিয়ে একটা কড়া থিসিস লিখবে বলে ফাঁকে ফাঁকে পড়াশুনো করছে অংশুমানের বিনিদ্র রজনী ছবি টেলিভিশনে তিন মিনিট দেখে বলে ঘর থেকে বেরিয়ে গেছিল তাকে দেখে মনে হয় এবারের ছুটিটাই মাটি ফিল্ম এসে এমন সুন্দর চেঞ্জের জায়গার আবহাওয়াটা নষ্টই করে দিয়েছে যারা চেঞ্জে আসে তারা ছাড়াও বাঙালি এখানে দু চারজন আছেন যারা এখানেই থাকেন তাদের মধ্যে গোপেন বাবু একজন একটা ছোট্ট বাড়ি করে এখানে আছেন প্রায় ২২ বছর চাষের জমিও নাকি আছে কিছু বয়স বোধ বাবার চেয়ে বছর পাঁচেকের বেশি রসিক মানুষ উনি এলেই মনটা খুশি খুশি হয়ে যায় আমরা পৌঁছনো দুদিন পরে ভদ্রলোক সকালে এসে মালকো আছেন নাকি আমরা চা খাচ্ছিলাম বাবা ভদ্রলোককে ডেকে এনে বসালেন আমাদের সঙ্গে বাবা দেখছি এলাই কারবার আমি কিন্তু শুধু এক কাপ চা गत बारे भद्रलोकर चोखे छानी मार्च मासा क्यों भद्रलोक मशाई हाट बसा मानो फर्सा हो এত বড় ফিল্ম এখানে গোটা শহরে হয়ে পড়ে গেছে আর আপনি সে খবর রাখেন না বললেন ছোট মামা স্টার। গোপেন বাবুর ভুরু এখনো কুঁচকোনো স্টার নিয়ে এত মাতামাতি করার কি আছে বসাই ফিল্মস্টার মানে তোর শুটিং স্টার দাদা তো শুটিং করে শুনেছি হ্যাঁ শুটিং স্টার জানো তো সুমন আজকে আছে কালকে নেই ফস করে খসে পড়বে আকাশ থেকে আর বায়ুমন্ডলে যেই প্রবেশ করলো চাপা কাশিতে বুঝলাম গোপেন বাবুর কথাটা তার মনে ধরেছে আ আ আসল স্টারের খবরটা তাহলে পৌঁছয়নি আপনাদের কাছে গরম চায় চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন গোপেন বাবু আসল স্টার প্রশ্নটা করলেন বাবা কিন্তু সকলেরই দৃষ্টি গোপেন বাবুর দিকে সকলের মনেই এক প্রশ্ন গির্জার পেছন দিকে কলুটোলার চাটুর্যদের একটা বাগানওয়ালা একতলা বাড়ি আছে দেখেছেন তো হ্যাঁ সেইখানেই এসে রয়েছেন ভদ্রলোক নাম বোধ হয় কালিদাস না কালীপ্রসাদ না ওইরকম কিছু এরা হবে পদবি হচ্ছে ঘোষাল স্টার বলছেন কেন বাবা জিজ্ঞেস করলেন ও বাবা বলবো না একেবারে পোল স্টার স্টেডি বয়স কিন্তু দেখে 26 ছাব্বিশ বছর বয়স ভদ্রলোকের জন্ম এইটিনী বিদ্রোহে ঠিক এক বছর আগে রবীন্দ্রনাথ জন্মেছিলেন এইটিন আমাদের কথা বন্ধ খাওয়াও বন্ধ বাবু আবার চুমুক দিলেন চাই প্রায় এক মিনিট নিস্তব্ধ নিস্তব্ধতার পর ছোটদা প্রশ্ন করলো বয়সটা আপনি জানলেন কি করে উনি নিজেই বলেছেন নিজেকে আর যে যে বলেছেন অতি অমায়িক ভদ্রলোক নিজে বলা লোকই নন কথায় কথায় বেরিয়ে পড়লো দেখে মনে হবে আশি বিরাশি ওরি বাড়ির বারান্দায় বসে কথা হচ্ছিল একবার পর্দার ফাঁক দিয়ে এক মহিলাকে দেখলু পাকা চুল চোখে সোনার চশমা পর্নে লালপে শাড়ি কথা শুধ হলাম আপনার গিন্ন এখানকার তো ভদ্রলোক স্মৃত হাস্য করে বললেন গিন্নি নয় আমি তো থ বললুম কিছু মনে করবেন না কিন্তু আপনার বয়সটা কত মনে হয় জিজ্ঞেস করলেন ভদ্রলোক বললুম দেখে তো মনে হয় আশি টাশি আবার সেই হাসি এসে বললেন তাহলে ব্রেকফাস্ট খাওয়া মতো না এমন খবরে শুধু ভারতবর্ষ কেন খুব সম্ভবত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু লোক এখানে এসে রয়েছেন আমরা যখন রয়েছি তখনই রয়েছেন এটা ভাবতে মাথা ভোঁ ভোঁ করছে দেখে আসুন গিয়ে বললেন গোপেন বাবু এমন খবর তো চেপে রাখা যায় না তাই বললু তো চারজনকে এই সুদীর বাবু সেন পার্কের সাহেবকে সবাই গিয়ে দর্শন করে এসেছেন আর দুটো দিন যাক না দেখুন কি হয় আসল স্টারের অ্যাট্রাকশনটা কোথায় সেটা বুঝতে পারবেন উম লোকটির স্বাস্থ্য কেমন মামা জিজ্ঞেস করলেন সকাল বিকেল ডেলি দু হাটেন লাটি বললেন গোপেন বাবু ছেুপচাপ ছিল হঠাৎ ছেড়ে উঠে পড়লো স্টোরি এর চেয়ে ভালো স্টোরি হয় না একেবারে তুই কি এখনই যাবি নাকি প্রশ্ন করলেন বাবা একশো ছাব্বিশ বছর বাবা একটু ধমকের সুরেই বললেন সবাই একসঙ্গে যাবো তোর তো একার প্রশ্ন নেই আমাদের সকলেরই আছে খাতা নিয়ে যাস নোট করে নিবি বোগাস কথাটা বললো ছোটদা আর বলেই আবার দ্বিতীয়বার জোরের সঙ্গে বোগাস বলে উড়িয়ে দিলে চলে না ছোট দা গলা খাঁকড়ে নিল আপনাকে একটা কথা বলছি গোপেন বাবু আজকাল প্রমাণ হয়ে গেছে যে যারা একশো বছরের বেশি বয়স বলে ক্লেম করে তারা হয় মিথ্যেবাদী না হয় জঙ্গলি ভূত রাশিয়ার হাই অল্টিটিউডে একটা গ্রামে শোনা গিয়েছিল মেজরিটি নাকি একশোর বেশি বয়স আর তারা এখনো ঘোড়া টোড়া চড়ে এই নিয়ে ইনভেস্টিগেশন হয় দেখা যায় এরা সব একেবারে প্রিমেটিভ তাদের জন্মের কোনো রেকর্ডই নেই পুরনো কথা জিজ্ঞেস করলে সব উল্টোপাল্টা জবাব দেয় নব্বইয়ের গাঁট পেরোনানোর চারটি খানি কথা নয় লঞ্জিবিটির একটা লিমিট আছে হ্যাঁ নেচার মানুষকে সেইভাবেই তৈরি করেছে বার্ন শ বার রসল পিজি উড হাউস কেউ পৌঁছতে পারেননি একশো আরে যদুনাথ লোক কিংবা ইরানের ঠিক মনে নেই কিন্তু থার্টি ফোর এর কথা একশো বছর বয়সে মারা যান সারা বিশ্বের কাগজে বেরিয়েছিল মৃত্যু সংবাদ ছোটদা মুখে যাই বলুক কালী ঘোষালের বাড়ি যখন আমরা গেলাম সে বোধ হয় অবিশ্বাসটাকে আরো পাকা করার জন্যই আমাদের সঙ্গে গেল। গোপেন বাবুই নিয়ে গেলেন বাবা বললেন আপনি আলাপটা করিয়ে দিলে অনেক সহজ হবে চেনা নেই শোনা নেই কেবল একশো বছর বয়স বলে দেখা করতে যাচ্ছি এটা যেন কেমন কেমন লাগে ছেনিদা অবশ্য সঙ্গে নোটবুক আর দুটো ডট পেন নিয়েছে মা বললেন আজ তোমরা আলাপটা সেরে এসো আমি এর পরদিনের বাড়ির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ গোপেনবাবু বললেন ওটাই বেস্ট টাইম ঘোষাল সাহেব বাড়ি আছেন গোপেনবাবুর হাঁকের মিনিট খানেকের মধ্যেই ভদ্রলোক বেরিয়ে নিন मन खाली छब्बीस रंग बागाले एक बस बड़ आँचिल टिकलो नाक चोरी चाहनी कानपाशे दूगाछा पा चूल छाड़ा बाकी माथाय चकचके ट এককালে বোধহয় দেখতে ভালোই ছিলেন যদিও হাইট পাঁচ ফুট ছয় সাতের বেশি নয় গায়ে সিল্কের পাঞ্জাবি পাজামা কোটকি চাদর আর পায়ে সাদা কোটকি চটি চামড়া যদি কুঁচকে থাকে তো চোখের দুপাশে আর থুতনির নিচে আলাপের ব্যাপারটা সারা হলে ভদ্রলোক আমাদের বসতে বললেন ছোটদা থামের পাশে দাঁড়িয়ে থাকার মতলব করছিল বোধহয় বাবা র বলতে একটা বসে পড়লেন আপনার মতো এমন দীর্ঘজীবী মানুষ তো দেখার সৌভাগ্য হয়নি আমাদের তাই আর কি ভদ্রলোক হেসে হাত তুলে বাবাকে থামিয়ে দিয়ে বললেন আরে অ্যাপোলজাইজ করার কোন প্রয়োজন নেই মোসাই। একবার যখন বয়সটা বেরিয়ে পড়েছে তখন লোকে আসবে সেটা স্বাভাবিক বয়সটাই যে আমার বিশেষত্ব ওটাই একমাত্র ডিস্টিংশান সেটা কেন আমি বুঝি না আর আপনারা এলেন কষ্ট করে আপনাদের সঙ্গে আলাপ হলো এ তো আনন্দের কথা মশাই তাহলে একটা কথা বলেই ফেলি আপনাকে একটা অনুমতি নেওয়ার প্রয়োজন বললেন বাবা এই আমার ভাইপটি। নাম শ্রীকান্ত চৌধুরী আচ্ছা ও হলো সাংবাদিক ওর খুব শখ আপনার সঙ্গে যে কথাবার্তা হয় সেটা ওর কাগজে ছাপায় অবশ্যই যদি আপনার আপত্তি না থাকে তবেই আপত্তি কী শেষ জীবনে যদি খানিকটা খ্যাতি আসে সে আমার সৌভাগ্য গণ্ডগ্রামে কেটেছে সারাটা জীবন তুলসিয়ার নাম শুনেছেন শোনেননি মুর্শিদাবাদে রেলের কানেকশান নেই বেলডাঙ্গা জানেন তো বেলডাঙ্গায় নেমে ১৭ কিলোমিটার দক্ষিণে তুলসিয়ায় সেখানকার লোকে বলে জমের অরুচ আর বলবে নাই বা কেন বলু গৃহিণী গত হয়েছেন বাহান্ন বছর আগে ভাই বোন ছেলে মেয়ে কেউ নেই নাতি আছে একটি ডাক্তারি করে তারও আসার কথা ছিল এক রুগীর এখন তখন অবস্থা তাই শেষ মুহূর্তে আসতে না। পারলেনা চাকরটি সঙ্গে এই তিন দিনে পুরো সংসার পেতে বসেছে ঘড়ির কাঁটার মতো চলছে সব ডট পেনে আওয়াজ নেই তবে আর চোখে দেখছি ছেনিদা দাঁতের দাঁত চেপে ঝড়ের বেগে লিখে চলেছে। ব্যাটারি শেষ সেটা টের পেয়েছে আসার দিন রোববারে তাই কলম ছাড়া গতি নেই সঙ্গে একটা ধার করা আছে কোনো একটা সময় সেটা সদব্যবহার নিশ্চয়ই হবে ছবি ছাড়া এ লেখা ছাপা হবে কি করে বলছি যে কিছু মনে করবেন না আমি আবার একটু পামিস্ত্রির চর্চা টর্চা করি আর কি বিলি মতে অবশ্য তা আপনার হাতখানা যদি একবার দেখতে দেন শুধু একবার চোখ ধরে তার উপর ঝুঁকে পড়ে মিনিট খানেক দেখে মাথা নেড়ে বললেন ন্যাচারালি ভেরি ন্যাচুরালি আপনার বয়সের সঙ্গে তাল রেখে আয়ু রেখাকে বাড়তে গেলে সেটা হাত ছেড়ে কবজিতে এসে নামবে আসলে শতায়ু বা শতাধিক আয়ুর জন্য মানুষের হাতে তেমন কোনো প্রভিশন নেই থ্যাংক ইউ স্যার মেনি মেনি এবার বাবা বললেন আপনার স্মরণ শক্তি কি এখনো মানে মোটামুটি ভালোই আছে কলকাতায় কি আপনি একেবারেই আসেননি প্রশ্ন করল ছেনিদা। এসেছি বই কি পড়াশোনা তো হেয়ার স্কুল আর সংস্কৃত কলেজ কর্ণওয়ালি স্ট্রিট হস্টেলে থাকতাম ঘোড়ার ট্রাম্পি চিনি দু পয়সা ভাড়া ছিল লালদিগি টু ভবানীপুর রিকশা ছিল না তখন পালকির একটা বড় স্ট্যান্ড ছিল শামবাজারের পাঁচ মাথার মোড়ে পালকি বেহারাদের স্ট্রাইক হয় একটা আমার সে কথাও স্পষ্ট মনে আছে আজকাল যেমন ধরুন রাস্তাঘাটে কাক চড়ুই তখন হাড় গিলে চড়ে বেড়াতো কলকাতার রাস্তায় বলতো আবর্জনা প্রায় আমার তবে কি একদম তখনকার খেতের হাইটেকার পার্সোনালিটিকে আপনার মনে পড়ে ছেনিদা চালিয়েই যাচ্ছে প্রশ্ন বিখ্যাত মানে রবীন্দ্রনাথকে পরে দেখেছি অনেক আলাপ অবশ্যই ছিল না আমি আর এমন কে বলুন যে আলাপ থাকবে তবে একবার তরুণ বয়সে রবীন্দ্রনাথকে দূর থেকে দেখেছিল কবিতা আবৃত্তি করলেন হিন্দু মালায় সে কি কণ্ঠ মশাই গায়ে একবারে কাঁটা দিয়ে উঠল সে তো বিখ্যাত ঘটনা বললেন বাবা বঙ্কিমচন্দ্রকে দেখিনি কখনো তবে একটা না কলকাতায় থাকলে হয়তো দেখা পেতুম কিন্তু আমি কলেজে পাঠ শেষ করি দেশে ফিরে যাই তবে হ্যাঁ বিদ্যাসাগর বিদ্যা সাগর একটা ব্যাপার বটে হেঁদোর পাশ দিয়ে হাঁটছি আমরা তিন বন্ধু বিদ্যা সাগর আসছেন উল্টো দিক থেকে মাথায় ছাতা পায়ে চটি কাঁধে চাদর আমার চেয়েও মাথায় খাটো ফুটপাতে কে জানি কলাখে খেয়ে ছোবড়া ফেলেছে সাগরের পা পড়তেই পপা চ আর আমরা উড়ে দৌড়ে এগিয়ে গিয়ে ধরাধরি করে তুললুম হাতের ছাতা ছিটকে পড়েছে রাস্তায় সেটাও তুলে এনে দিলুম ভদ্রলোক কি করলেন জানে এই জিনিস ওর পক্ষে সম্ভব যে ছোবড়ায় আছাড় সেটা দিয়ে তুলে নিয়ে কাছে ডাস্টবিন ছিল তার মধ্যে ফেলে দিলেন আমরা আরো আধ ঘন্টা ছিলাম তার মধ্যে চা এলো আর তার সঙ্গে নির্ঘাত নাথ তৈরি ক্ষীরের ছাঁচ শেষকালে যখন বিদায় নিতে উঠলাম ততক্ষণে ছেনিদা একটা টাটকা নতুন নোটবুকের প্রায় অর্ধেক সেই সঙ্গে অবশ্য ছবিও তুলেছে খান খানদশে সেই ফিল্ম পার্সেল করে চলে গেল কলকাতায় ছেনিদার খবরের কাগজের অফিসে সেইখানে ছবি ডেভেলপিং প্রিন্টিং হয়ে ভালো ছবি বাছাই করে তবে কাগজে বেরোবে পাঁচ দিনের মধ্যে ছেনিদার লেখা ছবি সমেত কাগজে কাগজ আমাদের হাতে চলে এলো লেখার মাথায় বড় বড় হরফে বিদ্যা সাগরের হাত ধরে তুলেছিলাম আমি। স্কুপ করলো ঠিকই আর তার ফলে অফিসে তার যে কদর বেড়ে যাবে তাতেও সন্দেহ নেই কিন্তু ওর পরে আমরা থাকতে থাকতেই কলকাতার আরো সাতখানা দিশি বিলিতি কাগজের সাংবাদিক এসে কালী ঘোষালের ইন্টারভিউ নিয়ে গেল ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে সেটা বলা হয়নি ফিল্মস্টার অংশুমান চ্যাটার্জি তার চেলা চামুণ্ডাদের নিয়ে মার্সিডিস গাড়ি করে দশ দিনের ছুটি পাঁচ দিনে খতম করে কলকাতায় ফিরে গেছে তার নাকি হঠাৎ শুটিং পড়ে যাওয়াতে এই ব্যবস্থা শর্মি খুব একটা আফসোস করল না কারণ এই ফাঁকে তার অটোগ্রাফ নেওয়ার কাজটা সে সেরে নিয়েছে আর তার সঙ্গে বিশ্বের অন্যতম প্রাচীনতম মানুষের সাক্ষাৎ পেয়ে তার মন ভরে গেছে বাবা বললেন সে থাকতে একটা বুড়ো হাবড়াকে নিয়ে এত মাতামাতি হচ্ছে এটা বোধ স্টার বরদাস্ত করতে পারলেন না আমরা ফিরে আসার আগের দিন রাতে কালী ঘোষাল আর তার নাতবু আমাদের বাড়িতে খেলেন অল্পই খান ভদ্রলোক তবে যেটুকু খান তৃপ্তি করে খান জীবনে মরাই কখনো ধূমপান করিনি তাছাড়া এই পরিমিত আর দুবেলা হাঁটা সব কারণেই বোধ হয় আমার দিকে এগুতে সাহস পাননি আপনার ফ্যামিলিতে আর কেউ খুব বেশি দিন বেঁচেছিলেন কি জিজ্ঞেস করলেন বাবা হুম বেঁচে ছিলেন বই কি শতাধিক আয়ুর সৌভাগ্য আমার পিতামহ প্রপিতামহ দুজনেরই হয়েছিল আমার প্রপিতামহ তন্ত্র সাধনা করতেন ১১৩ বছর বয়সে হঠাৎ একদিন ঠাকুরদাকে ডেকে বললেন গঙ্গা যাত্রা আয়োজন করো আমার সময় এসেছে অথচ বাইরে থেকে ব্যাধির কোনো লক্ষণ নেই চামড়া টান একটা দাঁত পড়েনি যৎসামান্য পাক ধরেছে চুলে যাই হোক অন্তর্জ্বলির ব্যবস্থা তো হল হরনাথ ঘোষাল শিবের নাম করতে করতে কোমর গঙ্গা জলে সোয়া অবস্থায় চক্ষু মুদলেন আমি পাশে দাঁড়িয়ে আমার বয়স তখন বেয়াল্লিশ মশাই সে দৃশ্য ভুলব না কখনো এ তো রিমার্কেবল ব্যাপার দীর্ঘশ্বাস ফেলে বললেন মামা কলকাতায় ফেরার সাত দিন পরে ছোটদার সন্ধ্যায় বাড়ি ফিরল হাতে একটা বাঁধানো মোটা বই নিয়ে বই নয় পত্রিকা নাম বায়োস্কোপ বলল নবরঙ্গ পত্রিকার এডিটার শীতেশ বাগচির কাছে পঞ্চাশ টাকা জমা রেখে বইটা একদিনের জন্য বাড়িতে আনতে পেরেছে দুটো পাতার মাঝখানে একটা বাসের টিকিট গোঁজা ছিল সেই পাতায় খুলে বইটা আমার সামনে ফেলে দিল ডান দিকের পাতায় একটা বেশ বড় ছবি যাকে বলে ফিল্মের স্টিল চকচকে আর্ট পেপারে ছাপা পৌরাণিক ছবি স্টিল ফিল্মের নাম শবরী ছবি তলায় লেখা প্রতিমা মুভি টোনের নির্মীয়মান ছায়াচিত্র শবরীতে শ্রীরামচন্দ্র ও শবরীর ভূমিকায় যথাক্রমে নবাগত কালি কিঙ্কর ঘোষাল ও কিরণ শশী এই দেখল ছোটদা দেখলাম মিলিয়ে কিরণ শুষীর চেয়ে ইঞ্চি তিনক লম্বা অর্থাৎ মাঝারি হাইট খালি গা বলে বোঝা যায় গায়ের রং ফর্সা টিকলো নাক আর ডান গালে বেশ একটা বড় আঁচিল বয়স দেখে পঁচিশের বেশি বলে মনে হয় না আমার কেমন যেন বুকটা খালি খালি লাগছে জিজ্ঞেস করলাম এটা কবেকার ছবি ছোড়দা সেপয় মিউটিনির আটষট্টি বছর পরে 1924 টোয়েন্টি সাইলেন্ট ছবি তার হিরো হচ্ছেন কালী কিঙ্কর ঘোষাল এই প্রথম আর এই শেষ ছবি তিন মাস পরের সংখ্যায় ছবির সমালোচনা আছে বলছেন নবাগত নায়ক আগমন না করিলে কোনও ক্ষতি ছিল না চিত্রাভিনেতা হিসেবে এর কোনো ভবিষ্যৎ নেই মানে তাহলে ওর বয়স যা মনে হয় তাই আশি বিরাশি চব্বিশ সালের ছবিতে ও যদি পঁচিশ বছর হয় তাহলে হিসেব করে দেখ ওর সঙ্গে যিনি ছিলেন তিনি আসলে ওর বউ গোপেনবাবু প্রথমে যা ভেবেছিলেন তাই লোকটা তাহলে একেবারে ভাবছিলাম কাগজলিকে সব ফাঁস করে দিই কিন্তু করবো না কারণ লোকটার ব্রেনটা শার্প আছে সেটা তারিফ করতেই হয় যখন বয়স ছিল তখন রাম হরকান হড়কেছে কিন্তু শেষ বয়সে দেখিয়ে তো দিল একটি মিথ্যে কথা বলে কি করে স্পটলাইটটা টপ স্টারের উপর থেকে টেনে এনে নিজের উপর ফেলতে হয় শুনছিলেন স্পটলাইট রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে শোমক কালী ঘোষালের ভূমিকায় জগন্নাথ বসু বাবুর চরিত্রে দ্বীপ ছোটদার ভূমিকায় অগ্নি ছোট মামা পুষ্পল ছেনিদার চরিত্রে নির্ঝর সর্মির ভূমিকায় মোহর মায়ের চরিত্রে ইন্দ্রাণী বাবার ভূমিকায় এবং গল্পের সূত্রধার আমি মেয়ের শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে সৌম্য এবং শুভ পর্ব পরিচালনায় श्री सन्दीप रे उद्योगे पास शेष हल सत्यजित रे लेखा स्पटलैट आगामी सप्ताह रोमा गल्प नहीं हाजिर हो सपेन्स